বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواده وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين مما بعد شوف يدر شخص لتا যে প্রান্তে বসে পিছ টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারক আমরা আমাদের আলোচনা করছিলাম কবিরা গুণাগুলোকে নিয়ে কারণে বেঁচে থাকতে আদেশ করেছেন তবে পুরস্কার হিসেবে ঘোষণা করেছেন যারা কবিরা থেকে বেঁচে থাকবে আল্লাহান তার নিজ অনুগ্রহে তাদেরকে ছোট ছোট অপরাধ এমনি ক্ষমা করে দেবেন বন্ধুগণ তাহলে আসুন না রব্বুল আলমিনের পুরস্কার পাওয়ার চেতনায় বেঁচে থাকি আর কবিরাগুনা হয়তো অনেকেই আমরা জানি না জানলে হয়তো অনেকেই করতাম না এবং করব না ইনশাল তবে জানাটাও উচিত আমাদেরই উদ্যোগ পরস্পর পরস্পরকে বিষয়টি জানিয়ে আর জন্যে চর্চা করার জন্যে কারণ রসুল সাল্লাহ করেছেন পক্ষ থেকে একজন আদেশ করেছেন আমাদেরকে পৌঁছে দিতে হা আমাদের দায়িত্ব পৌঁছে দেয়া অমা আলাই বালাল পৌঁছানো ছাড়া আর কোন দায়িত্ব আমাদের নেই তবে এ কথাটা সত্য পৌঁছে গেলে কানে দেমাকে আঘাত করে আর দেমাগ মানুষকে তখন অন্যায় থেকে বিরত রাখতে প্রস্তুত করে আর না হয় না জানলে অবশ্যই বাঁচাও কঠিন হয়ে যায় এই জন্যে জানাটা প্রথম ফরজ অবাস ভাওয়ানা হতালা জ্ঞান অর্জনকে প্রথম ফরজ করেছেন জানতে হবে আর জানলেই মানুষ ভালো হতে পারে এই পৃথিবীতে অবাস ভাওয়ানা হাতা প্রথম অহির যে শব্দটি चारण चार अक्षर शब्द एक शब्द टी एक आदेश करते चार बर्ण दिए शब्दी लिखते एका लिखते प्रथम शब्दी रबीन एक आदेशवाचक शब्द पर शब्द चारा यार अर्थ हल तुम पाठ करो पड़ो आदेश कर प्रथम अक्षर टी जी फेले देखे से पाठ कर आल्ला आदेश वास्तवायन कर এবার যদি দ্বিতীয় অক্ষরটি ফেলে দিই দুইটি অক্ষর থাকে তাহলে দাঁড়ায় রা তার মানে দেখতে পেয়েছে তাই অনেক মুহাসন বলেছেন বলেছেন পাঠ করতে আর যে ব্যক্তি পাঠ করবে সে দেখতে পাবে কি দেখতে পাবে সে তার নিজের সফলতা দেখতে পাবে নিজের অন্যায় কারণে যে দুর্বিষহ কষ্ট আর বেদনা নেমে আসবে তা দেখতে পাবে তাই বেঁচে থাকবে সফলতা দেখে আগায়ে যাবে আর দুর্ভাগ্য বেদনা আর কষ্ট দেখতে পেয়ে তা থেকে বেঁচে থাকবি আর তাই তোর আলমিন তার হাবিবেন আপনি বলে দিন এটাই আমার রাস্তা আমি মানুষকে ডাকবো সত্যের দিকে বাসে রাতিন দৃশ্যমান উপরে দেখে দেখে এর নাম শিক্ষা এর নাম জানা জানলেই যেন দেখা যায় যা চর্মচক্ষে দেখা যায় না হৃদয়ের আয়নায় কলিজায় স্থাপিত আয়নায় চক্ষু দিয়ে মনের চক্ষু দিয়ে দেখা যায় আল্লাহ মানুষের হৃদয়ের চক্ষুকে স্বীকার করেছেন বলেছেন আবসার। স্বাভাবিক চর্মচক্ষু তার অন্ধ নয় ওরা কিন্তু আমল ফিস আল্লাফিস হৃদয় হৃদয়ের যে চক্ষু যা বুকের মধ্যে এটা অন্ধ বন্ধুগণ তাই জানলে বকিত হৃদয়ের দৃষ্টি খুলে যায় দৃশ্যমান হয়ে ওঠে আর তখন নিজেই নিজেকে গার্ড দেওয়া যায় নিজেই নিজেকে হেফাজত করা যায় বন্ধুগণ আসুন না তাই আমরা জানার চেষ্টা করি নিজেদের পরিবার পরিজন আপনজন সবাইকে শিক্ষার জন্য উদ্বুদ্ধ করি জানতি উদ্বুদ্ধ করি নিজের জীবনে যতটুকুন প্রয়োজন ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ রসুল সাল্লসম বলেছেন পুরুষ আর মহিলা ইমান এনে থাকলেই তার উপরে ফরজ জ্ঞান অর্জন করা আর জ্ঞান কদ্দু তার জন্য জীবনের জন্য যতটুকু প্রয়োজন আর হ্যাঁ এই কবিরা সম্পর্কে জানাটাও নিজের ফরজের অংশ এর মধ্যেই অবশ্যই কারণ না জানলে কবিরাগুনায় ব্যক্ত হয়ে পড়বে লিপ্ত হয়ে পড়বে করতে থাকবে বন্ধুগণ তাই আমাদের আলামিন কবুল করুন আমরা নিজেরা দেখে দেখে বুঝে বুঝে পথে অন্যায় থেকে কবিরা গুণা থেকে বেঁচে থাকবো নিজেরা সফলতা সার্থকতা ন্যায় আর কল্যাণ নিয়ে দুনিয়ায় চলবো পরকালে রব্বুলা আলমিনের দরবারে উঠতে চাইব আল্লাহবাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ আজকে আমরা একটি অপরাধ কথা বলতে চায় তা হল অন্যের দুষ অন্বেষণ করা বা গোয়েন্দাগিরি করা আল্লাহ আলা আমাদেরকে সামাজিক জীব করে তৈরি করেছেন আর হা মানুষ মাত্রই তো অপরাধ করে ফা হুয়ত আলা আমাদের প্রকাশ্য শত্রু হিসেবে শয়তানকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন শয়তান শয়তান কেয়ামতের আগে ছাড়া মারা যাবে না কিন্তু সে যখন অহংকার করে রবীন্দ্র করে জনমের মতো সে রবীন্দ্র করেছিল এক ক্যামত হওয়ার আগে বালাকুল মৌদ যাতে থেকে ডিস্টার্ব না করে তার জীবন রব্বুল আলমিন তারই দোয়া কবুল করেছেন দ্বিতীয় আরেকটি দোয়া চেয়েছে হে আল্লাহ যাদের কারণে আমার আজকের এই পরিণতি তাদের আমাকে চলাচল করার ক্ষমতা দাও যে মানুষের ধমনি আর শিরা উপসেরা দিয়ে শয়তান চলাচল করে শয়তান প্রকাশ্য শত্রু মানুষের শিরা উপসেরা দিয়ে চলমান প্রকাশ্য শত্রু শয়তান বিভিন্ন ভাবে আমাদেরকে অপরাধ অন্যায় অশ্লীলতা ইনসান নাসিউন এই মূল শব্দ থেকে তার মানে ভুলে যাওয়া আমাদের আদি পিতা আদম আলী ইসাল্লাহ তাল্লাম ভুলে গিয়েছিলেন তাই আমরাও ভুলে যাই মানুষ ভুলে গিয়ে অনেক অন্যায় অপরাধ করে মানুষ ভুলে গিয়ে অনেক অন্যায় অপরাধ করে বসে আবার শয়তানের প্ররোচনায় শিরা উপশিরা আর ধমনী দিয়ে চলমান শয়তানের প্ররোচনার ও মানুষ অন্যায় অপরাধ করে ভুল করে বসে কিন্তু মানুষ ভুল করলেও তব যদি করে রব্বুল আলমিন তো ক্ষমা করেন তার নাম গফার তার নাম আকাফুর আর রব্বুল আলমী নিজের নাম লিখেছেন তওয়াব তো করতে হয় ক্ষমা চাইতে হয় তার কাছে ক্ষমা করে দেন কিন্তু মানুষ যত অপরাধ করে অন্যায় অবিচার করে এর মধ্যে দুইটি ভাব দুইটি ভাগ রয়েছে একটি হলো কিছু প্রকাশিত হয়ে যায় আর কিছু থেকে অপ্রকাশিত গোপন মানুষের ব্যক্তি জীবনে কৃত অপরাধগুলো অন্যায়গুলোর মধ্যে যা প্রকাশিত হয়ে যায় তা তো প্রকাশিত হলোই আর যা গোপন এই গোপনটা যদি কেউ প্রকাশ করার চেষ্টা করে অত ভা না এবং তার রসুল কটুর ভাষায় তা নিষেধ করেছেন এমনকি একজনের কোনো গোপন বিষয়ে জানলেও তা প্রকাশ করতে নাই বরং পুরস্কার হিসেবে রসুল সাল্লাম বলে দিয়েছেন যদি কোনো ইমানদারের কোনো গোপন দুশ ত্রুটি কেউ জেনে নেয় তাহলে সেজন্য তা গোপন করে রাখে তলে পুরস্কার হিসেবে কেমতের কঠিন দিনে অত ভা হতালা जे दुश्रुटि जेने प्रकाश करपराध जे दे कर कर के अल्लाह निजे ढेबानल्लाकाशित प्रकाशित गोटे तो अल्लाह कबूल करके चर्चा करा जाप्रकाशित जाश्यरंग आलमीन तो निषेध कर हबीब तो, तो निषेध कर देखे रखले গোপন করে রাখলে পুরস্কার ঘোষণা দিয়েছেন যে অন্যের দুষ্টটি গোপন করে রাখে রব আলিম কেমতের কঠিন দিনে নিজে তার অপরাধ ঢেকে রাখবেন সোভানুর কিন্তু প্রশ্ন হল হতে পারে কখনো ব্যক্তি নিজে মজলুম হতে পারে অত্যাচারিত হতে পারে যদি কখনো ব্যক্তি মজলুম অত্যাচারিত হয় তাহলে তার ব্যাপারটা ভিন্ন বন্ধুগণ আমরা এই ব্যাপারটুকু নিয়ে আরো বিষয়ে আরো গভীরভাবে আলোচনা করব তবে এক্ষুনি নয় ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন আল্লাহর উপাসন জানের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ আল্লাহুল আলিমিনের দর্শন লাভ কোরআন আ दे दे देख जा কাল রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে বাংলা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 প্রতি শনিবার তোমরা কোন অন্যান্য জিনিস যেন আল্লাহ নবী সালামের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায় रसि के मजबूत कर रसुल्लामेर प्रेम परवर्ती अनुष्ठान पिसाए সালামু আলাইকুম আহমাতুল্লাহ অবরাকাত বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম বন্ধুগণ আমরা বলছিলাম অত্যাচারীর ভয়ে অত্যাচারের বিপরীতে নিজের নির্যাতনার জুলুমের বিরুদ্ধে নিজের হক আর অধিকার প্রতিষ্ঠার জন্য যদি মজলুম ব্যক্তি জালেমের দোষ আর ত্রুটি নিয়ে মানুষের সাথে কথা বলে আল্লাহ এটাকে রাগ করেন এছাড়া অন্য সকল ব্যাপারে কেউ কারো দুশ ত্রুটি নিয়ে চর্চা করবে রবীন্দ্র অপছন্দ করেন রাগ করেন এটা কবি রাখু না শুধু তাই না স্বাভাবিকভাবেই ইচ্ছা করে কারো পিছনে গোয়েন্দাগিরি করা রবিনে ডাইরেক্ট শব্দ দিয়ে তা নিষেধ করেছেন বলেছো ও তাজা তোমরা কেউ কারো পিছনে একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করো ইসলামের ইতিহাসে ইসলামের দেশ আর সাম্রাজ্য পরিচালনা করতে গিয়ে রসুল সাল্লাচে রাশেদরা নিজে কখনো স্বাভাবিকভাবে সাধারণত কোনো গোয়েন্দাগিরির ব্যবস্থা ছিল না কেবলমাত্র যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে বিজয়ের কৌশল অবলম্বন হিসেবে কখনো কখনো গোয়েন্দাদের প্রেরণ করা হতো স্বাভাবিক প্রতিপক্ষ দমনের জন্যে সাধারণ ভাবে গোয়েন্দাগির প্রশিক্ষণ দা ইসলাম অনুমোদন করে না এমনকি এমনকি ইতিহাসে প্রমাণিত ইসলামের ইতিহাসের চারজন খালিফার মধ্যে উসমার ইফান রাদি আল্লাহ তিনি শহীদ হয়েছেন তাকে যারা শহীদ করতে চেয়েছে তাদের ব্যাপারে গোপন খবর তার কাছে পৌঁছেছে তিনি বলেছেন না গোপন খবরের ভিত্তিতে কাউকে আমি আটক করতে পারি না বরং যতক্ষণ অপরাধ সংগঠিত না করবে ততক্ষণ শাস্তি কায়েম কায়েমযোগ্য নয় কিন্তু আজকে আমরা তো অপরাধ দূরের কথা কোথায় কি কল্পনা করেছিল কল্পনা থেকে টেনে এনে গোয়েন্দাগিরির মাধ্যমে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে আধুনিক সভ্যতার নামে গন্ধগণ স্বাভাবিকভাবেই গোয়েন্দাগিরি কবিরা গুনাম কারণ এর দ্বারা কল্যাণ হয় না অকল্লান তবে যেটা বললাম রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একান্ত প্রয়োজনীয় যেমন রসুল সাল্লাহ যুদ্ধের ময়দানে ডাইরেক্ট যুদ্ধের বাস্তবতায় শত্রুর বিরুদ্ধে বিজয়ের কৌশল হিসেবে গোয়েন্দা পাঠিয়েছেন হ্যাঁ যদিও অনেকেই বলবেন আজকের পৃথিবীতে ওই সময়ের যুদ্ধ বিগ্রহের মতো তো যুদ্ধ আর হবে না বরং এখন ঠান্ডা লড়াই হচ্ছে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে স্নায়ুযুদ্ধ হচ্ছে ঠান্ডা লড়াই হচ্ছে ঠান্ডা লড়াই যুদ্ধের জন্য গোয়েন্দা রাখা যেতে পারে তবে অবশ্যই স্বার্থের জন্য ব্যক্তিগত দলীয় অথবা সংকীর্ণ চিন্তা চেতনা থেকে অবশ্যই নয় কারণ দুর্ভাগ্যজনক সত্য আজকের আমাদের দেশ আর জাতি আর পৃথিবীতে অনেক গোয়েন্দা মানেই হলো ব্যক্তিগত স্বার্থ शत्रुता चरितार्थ अथवा व्यक्तिगत विषयाशय प्राधान्य दिए रसुलिर केविर गुना शब्दी तेजसि करा गोयर मुहम्मद रसुल्लाह तला आलमी से भाव কোয়েন্দাগিরি করা তো দূরের কথা বরং কোনো কারণে কারো কাছে যদি কোনো দুষ্টি চলেই আসে তা ঢেকে রাখতে বলেছেন ঢেকে রাখো ঢেকে রাখো এটা মুসলমানিত্বের পরিচয় কারণ তোমার হাত দিয়ে আরেকজন নিরাপদ থাকতে হবে আরেকজনের দুষ্টু হজম করতে হবে পুরস্কার পাবারব্বুল আলমিন কে আমাদের কঠিন দিনে তোমার দুষ্টুটি ঢেকে দেবে সুতরাং আজকে আমাদের সমাজে আমাদের সময়ে যা শুরু হয়েছে দুর্ভাগ্যজনক বিষয় বন্ধুগণ আমরা যদি আমাদের বর্তমান জীবন জীবনযাত্রায় গোয়েন্দাগিরি এবং কুফল দেখতে পাই তাহলে দেখতে পাই খুব সহজভাবে যদি দেখি আমাদের এই সময়ে এসে পারিবারিক বাস্তবতায় গোয়েন্দাগিরি হচ্ছে এবং এর কুফল কিভাবে দেখুক অনেক পরিবারে শ্বশুর শাশুড়ি পুত্রবধূর ব্যাপারে গোয়েন্দাগিরি করেন পুত্রবধুর ব্যাপারে গোয়েন্দাগিরি করে শ্বশুর শাশুড়ি বিশেষ করে শাশুড়িরা পুত্রবধুর সাথে গোয়েন্দাগিরি করে পুত্রের সুখের সংসার নিজের সুখের সংসারটাও ছাড়মার করে দেন আবার অনেক পুত্রবধুরাও শাশুড়ির বিরুদ্ধে শ্বশুরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে স্বামীর কান ভারী করেন রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্যে গোয়েন্দাগিরিকে সামনে আগায় দেন পুত্রবধুরা। স্বামীর মাধ্যমে শ্বশুর শাশুড়ির সাথে আবার শ্বশুর শাশুড়িরা পুত্রবধুর গোয়েন্দাগিরি করে পুত্রবধূর সাথে ছেলের সম্পর্ক একেবারে কাঠ আপ করে দিয়ে পরিবারকে আগুনের কুণ্ডলিতে পরিণত করে দেন শুধু তাই না পরিবার তো বললাম পরিবারে ছেলে মেয়ে বাবা মা এই যে পারস্পরিক তবে একটা জিনিস চেনে রাখা উচিত পরিবারের কর্তা যিনি मर जीवन हादी शरीफ रसुल्लाह तला अलीम एकदा मस्जिद अबी आ शरीफेफ्रत अवस्थाय গভীর রাতে রসুল সাল কোন একজন স্ত্রী এসেছিলেন কথা বলতে তিনি তার স্ত্রীর সাথে কথা বলেছিলেন কিন্তু অন্য যাচ্ছেন নিজে ইচ্ছা করে বলছেন রসুল সাল্লা কে যাচ্ছ শুনো আমি কিন্তু আমার স্ত্রীর সাথে কথা বলছি তার মানে সন্দেহ হওয়ার মতো কোনো অবস্থাই সৃষ্টি করা যাবে না ক্লিয়ার করে দিতে হবে রসুল সাল্লাহ শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে परिवारिक जीवन गोयदागिर मे संसार ध्वस व्यक्तिगत जीवन गोयी गिरफिस सरकारी दायित प्रातिष्ठानिक दायित्व दसात् जागत आक्रोश और शत्रुता कार बिुद्धे की लागते कि अर्जन करते गोरी পরস্পর পরস্পরের বিরুদ্ধে শত্রুতার ফাইল বড় করছে বন্ধু আপনি একজনের পিছনে দৌড়াবেন হয়তো একজন দৌড়ে আপনিও দৌড়ান দৌড়ানোটা কি কষ্ট নয় নিজের সময় নষ্ট নয় নিজের জন্য ক্ষতির কারণ নয় গোয়েন্দাগির মাধ্যমে কি লাভ করবে বরং জেনে রাখা উচিত নিজের কাজ নিজে করুন অন্যের দুষ্টটি অন্বেষণ বাদ দিন আপনার যা প্রাপ্তি তা আপনিই পাবেন আপনার প্রাপ্তি কেউ নিতে পারবে না তালা আলী প্রত্যেক ফরজ নামাজের পরে যে কইটি দুয়া পড়তেন অন্যতম একটি দুয়া ছিল তুমি যদি কাউকে কোনো কিছু দাও তাহলে কেউ তা বাধা দিয়ে আটকায় রাখতে পারে না তুমি যদি কাউকে কোনো কিছু না দাও যদি নিষেধ করো তাহলে তাকে কেউ কিছু দিতে পারে না আত্মবিশ্বাস এবং ইমান তৈরি করতে পারেন না নিজের মধ্যে আরেকজনের পিছনে লেগে থাকবেন কেন জেনে রাখা কাউচিত যদি কেউ কারো পিছনে লেগে থাকে ওর পিছনে আরেকজন লেগে থাকে কারণ মান এটা কবিরাগন হওয়া উচিত নয় কি অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে শুধু তাই না দেশ জাতি আর সমাজ আর রাজনীতির চেতনায় সমাজ রাষ্ট্র আর বিশ্ব পরিচালনায় আজ গোয়েন্দাগিরি সর্বোচ্চ অবস্থানে কেবল কেবল নেশন, কেবল দুশ ত্রুটি তালাশ করা কথায় বলে সুই চালুন কে বলে তোর পিছনে কত সেদা। অথচ সুয়ের পিছনে তো সেদা রয়েছে প্রত্যেকটি মানুষ নিজেই তো দুশ ত্রুটি করে নিজের কি দুশ ত্রুটি নাই আরেকজনেরটা খুজ করতে গেলে আরেকজনের পিছনে তালাশ করতে গেলেন দুষ ত্রুটি মারাত্মক ভূকামি আর এটা কি কবিরা গুণা নয় অপরাধ হওয়া উচিত নয় বন্ধুগণ আমাদের জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে নেতা নেতৃত্ব পর্যায়ে সব জায়গায় আজ গোয়েন্দাগিরি দুশ তালাশ করা ত্রুটি তালাশ করা যে যার বিরুদ্ধে যত ত্রুটি বলতে পারে তত ক্রেডিট বন্ধুগণ আজকে আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জাতীয় আন্তর্জাতিক জীবনে রাজনৈতিক নেতার নেতৃত্বের জীবনে সব জায়গায় আজ সিদ্ধ্রান্বেষণ যেন স্বাভাবিক বিষয় হয়ে পড়েছে সবাই কে কার পিছনে কত দুস ত্রুটি বলতে পারে যত বেশি দুষ আর টুটি যত বেশি সিদ্ধান্বেষণ যত বেশি গোয়েন্দাগিরি করে যত কিছু বলতে পারে তত ক্রেডিট বন্ধুগণ দেখি বন্ধ হওয়া উচিত নয় इ कबिरा गुना बड़ अपराध हिसा अल्लाह तरह सुल्त घोषित होते सतर्क हवा उचित नजे कल्याण निजे सार्थकता के विवेचना के अवश्यबीरा गुना उचित सबाई के अल्लाह सकद्रेषण करा गोयंदागिर जाूसी करार मत कबिरा गुना हेफाजत करना هذا ما عندي. والعلم عليه توكلت وإليه عليكم ورحمة الله হুনবাম सठी पर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 आईआर छाचलिंग नम्बर शून्य তিন শূন্য এক আই ব্যান জিবি চার এক এক এক সোট টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ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 এবং আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস বাংলায়